ট্রাস্ট হল মোবাইলে বিবাহ বিবাহের সাক্ষী ইজাব এবং কবুলের একসাথে সাক্ষী হতে হবে যদি ছেলে মানে হয়তো অনেক সময় ছেলেকে চিনতে পারে না যদি বোঝে অর্থাৎ আপনার এখানে যারা আছে মেয়ে ইজাব ও শুনছে ছেলের কবুলও শুনছে ছেলেকে চিনতে পারছে কনফার্ম তাহলে ইনশালে বিয়ে হয়ে যেতে পারে ইজাব কবুলের সাক্ষী যে সাক্ষী ইজাব শুনবে সে সাক্ষী কবুল না হলে তো হবে না অন্য ছেলে গলা শুনে বা আজকাল তো ভিডিও হয়েছে ভিডিও কনফারেন্সে করবে হ্যাঁ তো ভিডিওতে যদি করে এবং ছেলে ইজাব করছে আপনি বলছেন যে আমি মাক্কেল তিনি আছেন তিনি ছেলেকে বলবেন যেভাবে অন্য ইজাব কবুল হয় ওইভাবে কবুল হতে হবে ইজাব কবুল করে যদি সাক্ষীরা দেখতে পাই চিনতে পারে যদি এগুলোতে আবহানিভার মত না আবহানিফা মালিক সাফি হাম্বল চার ইমামেরই মত যে এক বেড়ে তিন তালাক দিলে তিন তালাকি হবে এক্ষেত্রে মত যে আপনারা কাজীরা কখনোই তিন তালাক না আপনার এক বলে এক তালাকেই হয়ে যাবে আপনি তালাক দেন আর নেওয়ার দরকার এক তালাকই হবে আমাদের সমাজে একটা আইন যদি সরকার যে তিন দিলে টাকা হবে। করতাকলে এই যত হারাম হারামি কাজ সব বন্ধ হয়ে যেত এক বেড়ে দেবে তিন তালাক আবার পরের দিন নিয়ে আজনে পাড়াড়ি করব কাজেই তাদেরকে যদি আপনার বোঝাতে পারেন এক বেড়ে এক তালাক দিলেও তিন তালাকের কাজই হবে ইতার হলে বউ পার হয়ে যাবে তোমার আর লাগবে না কিন্তু আজীবন ঘুরার কাজ করবে এক বেড়ে তিন তালাক দিলে এক তালাক হবে এই মতটা অত্যন্ত রেয়ার মত উম্মতের নাইনটি ফকি অর্থাৎ আবু হানিফা শাপি মালিক আহমদিন রাহে আজমাইন চারজন একমত যে এক বেড়ে তিন তালাক দিলে তিন হবে। শুধু শেয়াদের মত ছিল হবে না আর ভালো আলেমদের ভিতরে শেখুল ইসলাম এ মেতাইমে রাহেমাউল্লা তিনি শহীদ মুসলিমের একটা হাদিসের ভিত্তিতে এই মতটা দিছিলেন। কেউ কেউ এই মত গ্রহণ করেছে একটা হাদিস আছে তার মতের পক্ষে কিন্তু অন্য অনেক শহীদ হাদিস আছে যে এক বেড়ে তিন তালাক দিলে তিনতালাক হয়ে যাবে রাত মুশু খুব সহজ যে আগের মাথায় পঞ্চাশ হাজার টাকা একটালে ছিটতে পারে সেই আগের মাথায় তালাক দিলে হবে না আর যে আগের মাথায় টাকা চিনতে পারে আর বউ তালাক দিতে পারে সেই আগের মাথায় হবে আর যে কোনো নকল এবাদত একটা নফল এবাদত কোনো নফল এবাদতের জামাত নেই দ্বিতীয়ত হল রসল আসসাল্লাম সাহাবিদের নিয়ে জিয়ারত করেছেন সম্মিলিত না সবাই দিয়েছেন প্রত্যেকে দাদার মতো সালাম দিয়েছেন আসসালাম এই জন্য জিয়ারত হল আমার আমি কথা বলবো আমি তাদাব্বুর করব আহা আমি মারা যাবো এদিন প্রত্যেকে কবরবাসীকে নিজের মতো সালাম দিয়ে নিজের মৃত্যুর কথা স্মরণ করবে এটার নাম জিয়ারত আর আমরা যেটা বানিয়েছি দোয়া দোয়া তো করতে পারি এজন্য সম্মিলিত জিয়ারতটা মানে কোনোভাবেই দিনের শূন্যতাও আসে না কোন আমাদের ফেকার মশলায় আসে না কারণ নকলে বেশ জামাত নেই আর এটা জিয়ারতের মূল উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা মাইয়েতের সাথে একটু কথা বলা এটাও হয় না এরপরও অনেক সময় আমাদের লোকজন বোঝে না একটু বুঝাই সুঝাই দেবে সুন্নত বোঝাবেন শূন্যতের তারগিব দেবেন হ্যাঁ হাত আগে না হাঁটু আগে এখানে তৃতীয় বিকল্প আছে বলবো কপাল আগে না সৌদি আরবের এক শেখ আছেন বড় ভাই পর্যায়ের উনার ছোট ভাই আমাদের বন্ধু ছিলেন মন্ত্রী হয়েছিলেন আল শেখ মানে মোহাম্মদ আব্দুল্লাহ বংশধর আলেম। ওনার সুনানি আবিদাউদের সরা আছে তো ওখানে উনি লিখেছেন যেখানে এখানে তৃতীয় বিকল্প হলো মাথা আগে দেওয়া মস্করা করেছেন আসলে এটা কোন ঝগড়ার ব্যাপার না এই যে হাদিসটা হাদিসটা প্রথমে বলা হচ্ছে যে তোমরা উটের মতো দায়ী করো না উট কেমন করে করে আরবের লোকেরা ভালো জানে উট প্রথমে হাত নামায় তারপরে পিছন নামাই তাহলে তোমরা আগে হাত দিও না আগে হাঁটু দাও তারপরে হাত দাও কিন্তু এর পরে যে বলা হচ্ছে আগে হাত দাও পরে হাঁটু দাও তাহলে একই হাদিসের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের কন্ট্রাডিকশন এখন এর ব্যাখ্যা নানা রকম হতে পারে পরের ব্যাখ্যাটা হয়তো রাবি করেছেন ভুল বুঝা হতে পারে কিন্তু না প্রথমের সাথে শেষ কন্ট্রাডিক্টরি আর একটা হাদিস সহিহা রসুল হাদিস রসুল নামাজের ভিতরে হাতের উপর নির্ভর করতে নিষেধ করেছেন এই এতে বলতে কি বোঝানো হয় বিভিন্ন কথা আছে তার একটা হল রুকুতায় যাওয়ার সময় হাত আগে দেওয়া দুটোর মত আছে এটার যে করলেই চলে তবে সৌদি আরবের আলেমরা হাঁটু আগে দেওয়াটারই জোর দেন এ ব্যাপারে আমাদের উস্তাদ শেখ এভি জিবরিন তার একটা বই ছিল শাহু আজার আলা মুখতাসার এল খেরাকি উনি পিএইচডি করছিলেন এই বইয়ের উপরে এটার প্রথম খন্ডে বিরাট আলোচনা করেছেন এবনিল কাইম রাহেমুল্লাহ আবার হাত আগে দেওয়ার পক্ষে চলে গেছেন উনি আবার আব্দুল কাইম মতামত বিভিন্নভাবে খণ্ডন করেছেন আর কি সব মিলিয়ে আমরা যখন সকল দলিল আদিল্লা পর্যালোচনা করি এই বিষয়ে বিতর্ক মোটো এটা আগে হাত দিতে আপনার যদি মানে সাধারণভাবে আগে হাঁটু দিয়ে হাত দেওয়াটাকেই বেশি মানবীয় মনে হয় আস্তে আস্তে যাওয়া তারপরেও যদি কেউ আগে হাঁটু দেয় দেয় সমস্যা নেই আছে। তবে এটা এমন একটা শেষ দেয় যেতে হবে এটা বড় কথা আগে তো মাথা দেওয়া যাচ্ছে নাহলে আমরা মাথা দেওয়া শুরু করতাম ঠিক আছে না এক তেলা জন্য আগে মাথায় দিতাম একটা হলো সবে ভারতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা কেন খাওয়া যাবে না খেলে কি বমি হবে না পেট নষ্ট হবে খাওয়া যাবে আপনি খাবেন আমি ঠেকাবো নাকি তবে খেলে সব তো হবে না গুণা হওয়ার সম্ভাবনা আছে কারণে আর রুটি খাওয়ার মূল কারণ হলো এই রাতটাকে মানে আসল উদ্দেশ্য থেকে নষ্ট কর এটা শয়তান বানাইছে কি জন্য এই রাত্রের মাখ পেতে গেলে হিংসা মুক্ত হতে হবে আর রুটি মানাতে গেলে পরেই এই রুটি খাও দিলো কে দিল না এটা একটা ঝগড়াঝাটি গোলমাল এই কম দিল বেশি দিল জিন্দাবাদ আমরা ছোটবেলায় যেটা নেই কি। এখন গ্রামে আছে। নম্বর এই আসে যেটুকু কথা আছে আল্লাহর কাছে দোয়া করা মাখ ফেরাত এটা তো রুটি বানাতে বানাতেই শেষ এরপরে কি হবে অনেকে বলে রুটি বানাই তারপর করবে কেন করবে রুটি তো গতকাল বানা দেবে আগামীকাল বানা দেবে এই রাত্রে এই এই অন্যায় কাজটা কেন করবো অনেকে বলে রুতে সব রাতে ভেঙে হ্যাঁ বলে মুশকিল হলো এখানে রসুল্লাহ দাঁত ভাঙছিল কি মাসে শওয়াল মাসে রমজানের পরে আমরা আগেই খেয়ে নি খাওয়ার জিনিস তো আগেই খেয়ে ফেলি দুই নম্বর হলো হালা রুটি খাইছিলেন দাঁত রেখে না দাঁত ভেঙে আমরা যদি দাঁত রেখে খাই না ভেঙে খাই তাহলে তো হলো না দাঁত ভেঙে হালা রুটি খেতে হবে অন্তত হাতুটি বাড়ি টো করে খাইতে হবে তিন নম্বর হলো এই হালা রুটি নবী যে খাইছিলেন মিশে কথা কখনো আমাদের মতো তিন বেলা খাইতেন না গোস্ত ভার জীবনে মাসের পর মাস চলে গেছে শুধু একটা দুটো খেজুর একটু ফুটা ওই সারিদ একটু ওই হালুয়ার মতো একটু তরকারি আর রুটি কেটে গেছে নিয়মিত গোস্তাইতেন আর দাঁত ভাঙাতে হালুয়া রুটি খাইছিলেন এর মিসে কথা খতম তারাপী হাদিস দ্বারা প্রমাণিত এই অর্থে রসুল্লা সালাম নিজেও রমাদানে এবং সারা বছরই টিয়ামুল্লাহলে কোরআন শরীফ খতম করতেন সপ্তাহ এক মাস সাহাবে কেরম থেকে সহি প্রমাণিত তারা রমাদানের কে আমল লাইলে এক দুই বা তিন খতম কোরআন আর সবচেয়ে বড় কথা কেন। নকল নামাজ আছে কিনা জামাতে পড়ি কেন আমরা অমর তারাবিন রসুল্লাহ সাল্লামের জামানায় পড়া হয়েছে জামাতে অমর পড়াইছেন উদ্দেশ্য একটাই কোরআন শোনা ও ভাই আপরে কাহ বেশে বলছেন কাজ করে ফেলেছি না বলে কি কাজ বাড়ি গেলাম ঈশান নামাজ পড়ে বাচ্চারা বললো আমাদের ইমাম কেমন লাইল তারা পড়াও তা আমি ওদের ইমাম হয়ে নামাজ পড়াইছি অমর রাজন বললেন মানুষ তো রোজা রাখে কিন্তু সবাই তো হাফেজ না কারিনা ছোট ছোট সুর দিয়ে লাইল করে আমি একজন ভালো হাফেজ কারি রেখে দেব যিনি ওদেরকে পুরো কোরআন শোনাবেন ঠিক আছে তাই জন্য আমার যদি কোরআন কতম মাকসাদ না হবে তাহলে জামাতে তারাবির কোনো দরকার নেই বাড়িতে একা একা পড়বে এটাই তো ভালো জামাতে তারাবির মাকসাদি হলো কোরআন শোনা নতুন বাড়িতে ওঠার সময় মিলাদ দেওয়া হয় কেউ মারা গেলে চার দিন চল্লিশ দিন প্রতি বছর মিলাদ দেওয়া হয় এগুলো বেদা আত কিনা এগুলো আসলে কেউ নতুন বাড়িতে উঠলে তাকে শেখাবেন তার বাড়ির বরকত সে করবে বাড়িতে যদি আলি মোলামা নিয়ে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে এটা খারাপ না তবে মূল হলো যে মিলাদ পদ্ধতি আমরা করি এই মিলাদ পদ্ধতি মিলাদের ভিতরে অনেক ভালো কাজ আছে দর্শক পড়া হয় নবীজির আলোচনা করা হয় এই পদ্ধতিটা যেহেতু পালন করা সবই বেদাত মানুষ মারা গেলে তার জন্য দোয়া সবসময় চলবে দিন খান নির্ধারণ করা এগুলো বেদাত বাকি আমার বইয়ে পাবে মানুষ মরে গেলে চল্লিশ দিন বা খানা খাওয়াই এই খানায় দাওয়াত দিলে দোয়া করবেন যে আল্লাহ এই বাড়ির লোক মরুক আর কোরআন শিক্ষা দেওয়া আমার উপর ফরজ নাকি না কোরআন শিক্ষা করা তার উপর ফরজ যে কোনো কর্ম যেটা আমার ফরজ না অন্যের ফরজ আমি তাকে সহযোগিতা করছি টাকা নেওয়া যাবে কথা বলেননি যদি এখানে নিয়ম মূল হলো যে রাষ্ট্র টাকা দেবে ইমামতি করে টাকা টাকাটা দেবে সরকার সরকার দিতে নামাজ পড়া আমার আমার সময় হাজিরা দেওয়া ফরজ নাকি ফরজ আমি যেখানে দেখি নামাজ পড়ে নেব আপনার মসজিদে আসছি আপনার সহযোগিতা করতে আপনার মসজিদের জামাত ক্যাম্প করতে এজন্য আমি বেতন চাইতে পারি জুমার নামাজে খুতবা চলাকালে খতিব মুসল্লিদের মধ্য থেকে খতিবের খুদবার আলোকে প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে কিনা আজানের পরে যে খুতবা এইব কথা বলতে পারে কাউকে এই বসো এই সরে যাও আপনারা গিয়ে আসেন এটুক বলা যায় হাদিসে আছে। তবে আমাদের দেশের মানুষ তো বোঝে না এখন যদি আপনি দরজা খোলেন তখন সবাই প্রশ্ন করবে পুরো ক্ষুদাটাই নষ্ট হয়ে যাবে এই জন্য এই দরজা না যেগুলো এতে নামাজ হয় না বর্তমানে মসজিদে জেরার ওরকম বলবৎ আছে কিনা এটা নির্ভর করবে মসজিদ যদি এখানে একটা মসজিদ একটা মসজিদ বানান এই মসজিদকে ক্ষতি করার নিতে নিয়তের কারণে তারা গুণাকার হবে তারা কোনো কোন পাবে না। যারা এই মসজিদ করবে সবাই গুণাকার হবে তবে একটু দূরে মসজিদ মুসল্লি আছে মসজিদের এমন সৌদি আরবের বড় বিশ্ববিদ্যালয়ে পনেরো সতেরো বছর গবেষণার পর তাদের চোখে তারা আলেম নন কারণ তারা ভারতীয় সিলেবাস ভিত্তিক কমে পড়েনি কি বলবেন এ সবাই মনে করে না, যারা মনে করেন তারা ভুল করেন এই আস্তে পাবেন পার্থক্য তত বেশি আলেম তার সব তত বেশি কাজেই কেউ যদি উপকরণকে কে মনে করে তাহলে সে বেদাতে লিপ্ত হয় একশো বছরের পুরনো সিলেবাসে চলে বর্তমান কয় মাদ্রাসার সংস্কার করা না আরো অনেক বছর পুরনো হতে পারে অনেক জিনিসই আছে পুরনো কোরআন দেড় বছরের পুরনো হাদি দেড় হাজার বছরের পুরনো করবো কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে কমে মাদ্রাসাগুলোতে চেঞ্জ হচ্ছে না তা না প্রত্যেক সময়ে বিভিন্ন ক্রমে মাদ্রাসায় ব্যাপক পরিবর্তন হয়েছে বই পরিবর্তন হয়েছে সিলেবাস পরিবর্তন হয়েছে ভাষার পরিবর্তন হয়েছে প্রত্যেক ব্যবস্থারই বড় বড় আলেমরা পরিবর্তন করেন কিন্তু এটা তো আপনি আমি বাইরে থেকে করলে হবে না পরিবর্তন হচ্ছে না এটা ঠিক না তারাও পরিবর্তন করছে না থেকে বিশ বছর আগের মাদ্রাসা এখনো মোটো এক না অনেক পরিবর্তন হয়েছে পাশাপাশি অনেকে পূরণটা ধরে রাখতে চান কতটুকু পরিবর্তন হবে এটা তারাই বলবেন তো পরিবর্তন হচ্ছে একটু আগে আমি একটা কালকে একটা ভিডিওতে দেখলাম একজন বলছে শশীনার ফির সামনে নিয়ে যে শশীনার ফির বর্তমান যুগের নবী এখন কোনো মুসলমান কিছু বললে এটা কিন্তু ক্লিয়ার এটা স্পষ্টই কথা বলেছেন তবা করাতে হবে তবে উনি এ নিজেই বলেছেন উনি এ কথা বলেননি এটা কাট পেস্ট করে বানানো হয়েছে এটা কাঠ পেস্ট করে বানানো হয়েছে উনি বলেছেন বর্তমান যুগে ওনার বিরুদ্ধে বলানোর জন্য আর আপনার কি মনে হয় কোন পাগল না কোন মুসলমান ইউদি খ্রিস্টানদের দালাল হোক এমন কথা কি বলবে যে কথা সহজেই কুপুরি ধরা যায় বলবে নাকি এই জন্য কথাটা আমি পারেন আল্লাহ সবাইকে তো চামড়ার মোজা খুব ফুন আর কাপড়ের মোজা মাসে করা বৈধ কিনা খুব মানে চামড়া দিয়ে বানানো মোজা আর যাউর মানে কাপড় বা অন্য কিছু দিয়ে বানানো মোজা চামড় দিয়ে বানানো মোজার উপর মোশে করা জায়েজ। এবং এটা কেউ যদি কেউ নাজেজ মনে করে বা অনুত্তম মনে করে তার ইমানের কতরা আছে আর কাপড়ের মোজা এটা নিয়ে এক তেলাপ আছে আমার ফেকুল আকবরে পাবেন কাপড়ের মোজার উপর মশাই করা আহ অধিকাংশ ফকি কিছু শর্ত দিয়ে জাহেজ করেছেন যে মোটা কাপড় মোটা একটু মোটা হবে অর্থাৎ ভিজে হাতটা উপরে দিলে লাগবে না এই ধরনের একটু মোটা হবে আবহমতুল্লাহ নিজে অনুমতি দিয়েছেন করেওছেন মোটা কাপড়ের মোজার উপরে ইহুদ্রানরা মোহাম্মদ ইমান না আনার কারণে কি তারা ইস্থী জাহান যাবে অথচ তারা এক বিশ্বাস করে এক আল্লাহ কে করে হিন্দু তুমি আপনারা ইহুদি গেলেন একজন আর খ্রিস্টানরা এক্লাই বিশ্বাস করে এই কি বলে হিন্দুরা এক্লাই বিশ্বাস করে তাহলে তো হিন্দুদের আগে বেস দেওয়া একজন লোক খুব ভালো লোক কিন্তু বাংলাদেশের সার্বভৌমতে বিশ্বাস করে না যুদ্ধপরাধী বাংলাদেশকে ধ্বংস করতে চাই সরকার তার কি করবে খুব ভালো কাজ করবে অনেক ভালো কাজ করেছে দেশে শিক্ষা দীক্ষা সবাই সে কিন্তু যুদ্ধাপরাধী সরকার কি করবে ফাঁসি দেবে না কাজেই মূল সবচেয়ে বড় হলো ইমান মোহাম্মদ সাল্লাহামের উপর ইমান আনেনি সে আল্লাহ বিশ্বাস করে না মহাম সাল্লাম জানার পরে কারণ যে বিকৃতি এটা বলে যেটা আল্লাহ মানা থাকে না নবীদের নামে এত নোংরা কথা বলে অশ্লীল মানে কল্পনা করা যায় না ওঠে এই নবীদেরকে মহান আল্লাহকে তার ফেরিস্তাদেরকে এই নোংরা অশ্লীলতা থেকে বাঁচানোর জন্যই মোহাম্মদ করা যাবে এই রাত্রে আল্লাহ গুনামাফ করেন আমল সহিফ হাদিসে দোয়া কবুল করার কথা আছে কে ব্যক্তিগতভাবে একা কি আপনি নফল নামাজ পড়তে পারেন তাবিনদের যুগে অনেকে পড়েছেন আর মাকরু বলেছেন কেউ মাকরু তাহারিমি কেউ মাকরু তানিহি ভেঙে যাওয়ার কথা কেউ বলেননি এই আরবিতে দোয়া করবেন সুন্নদ দোয়া শিখে নেবেন না হলে বাংলায় নফল নামাজে দোয়া করা যাবে কিনা কেউ মাকরু তাহারিমি কেউ বিভিন্ন ইমামের মহল্লার মুসল্লিদের নামাজ পড়ানো দিন শেখানো তাদের ভিতরে দিনের প্রসারতা করা নববতের আখলাগ দিয়ে রসুল্লাহ ইমাম হওয়ার আগে আল আমিন হয়েছিলেন তাই না আলোকে জানাবেন অনেকে বলে ফকিররা বলে কোরআনে তিন্ত নামাজ ফকিররা কোরআনে যদি তিন ওক্ত বলে কোরআন অনুযায়ী যদি ফকিরা নামাজ পড়তে চায় তাহলে যে এতরা বলে কোন ফকির যদি এই পুরো বারো ঘন্টার এক মিনিট কম নামাজ পড়ে পিটিয়ে তক্তা বানাই দেবেন কোরআন দিয়ে নামাজ পড়বা আল্লাহ বলেছেন আকে মে ইলা লিদুলু লাইলে। বেলা গলা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত ওরা বলে দুই অক্ট না এক না নামাজ পড়ে যেতে হবে আর মানে অন আল ফাজরের নামাজ যে আয় তো ওরা তিন অক্ত বলে এটা দিন না কয় অক দুই অক্ত তো পাঁচ অক্ত নামাজ কোরআনে অন্যান্য অনেক জায়গায় আছে জোহর আসর মাগরী ফজোর সবই চলে গেল কথা বলেছেন আল্লাহ বলছেন সাবি কে কাবলা তুলো শি ও কবলা কাবরা তুলু এর শুন নামাজ বলে আছে। নামগুলো এইভাবে নেই রসুল্লাহাম জীবনে একবার পাগড়ি বেঁধেছে কথাটা কি হাদিস সম্মত কিনা এটা মিসে কথা এটা মোট হাদিস সম্মত না রসুল্লাহাম জিহাদের বিভিন্ন পণ্ডিত সেটা ওই মক্কা বিজয়টা পড়েছে আর কোনো কেতাব পড়িনি রসুলাম ব্যাপক পাগড়ি পরতেন কোনো অনুষ্ঠানে জিহাদে সময় পাগড়ি পরিয়ে দিতেন মেহমান আসলে পাগড়ি পরতেন কি বলে জুমার কুদ বা জুমার সময় পাকি পড়তে নিয়মিত এটা বিভিন্ন আদিশে আসছে জহরের ফরজ নামাজের আগে যে চার রেখা সুন্নত পড়া হয় এই চার রেখাতামাজ একসাথে না দুই দুই রেখাত করতে হবে একসাথে খুব ক্লিয়ার একসাথে আসছে দুই দুই পড়া এটা গলত এটা সৌদি আরবে ছিল আরব দেশে ছিল এটা গলত মশালা এটা আদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে এটা একসাথে পড়াটাই সুন্নত আগে এগুলো এক সালামে পড়তেন একবারে চার একসাথে নামাজে দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝে কতটুকু ফাঁক রাখতে হবে এ ব্যাপারটা হাদিসের নির্দেশনা কি নামাজে দাঁড়ানোর সময় দুই পায়ের ফাঁক হবে যেভাবে দাঁড়ালে জন্য এখানে কোন স্পষ্ট নির্দেশনা নেই নির্দেশনা আমার ওনাকে বলি স্যার মনে করেন একজন মোটা মানুষ সে তুই স্যার যায় তো আমাদের করতে পারবে না ঠিক না কাজেই প্রত্যেকে তার স্বাভাবিক যেখানে এটাকে স্বাভাবিক রাখতে হয় কোন সীমা করাটাই হল একটা বেদাতের যাত্রা হয় ফজরের নামাজের দখলুল মসজিদ পড়া যাবে কিনা যারা সবসময় মসজিদ থাকেন বাইরে বেরোনা তারা দখলুল মসজিদ কিভাবে পড়বে মসজিদে আসেন আপনি দুকুল মসজিদ হলো প্রথম ঢুকে দুকুল মসজিদ পড়বেন এরপরে ফরজ পড়বেন আর মসজিদে বাইরে থেকে ঢুকলে পড়বেন মাকরু অ্যাঁ ফজরের নামাজের পরে এই সময়ে মসজিদে ঢুকলে দখলুল মসজিদ পড়বো না পড়বো না অথবা ফজরের সুন্নত পড়ার পরে এ ব্যাপারে পোকাহাদের মতভেদ আছে অমর রাজা আল্লাহ তো পড়তেন না আবদুল্লাহ পড়তেন আবু আনি পড়তে আপত্তি করেছেন যেহেতু আদেশ এবং নিষেধ মিলে গেছে আসরের নামাজ হয়ে গেলে মসজিদে ঢুকলে কোনো নফল আসরের নামাজ হয়ে গেলে কোন নফল পড়বে না এটা না আর যখনই মসজিদে ঢুকবে দু নামাজ পড়বে এটা হল এক জায়গায় যে হা আর না মিলে গেল কেউ বলছে না তাকে কারণ গুনা হওয়ার সম্ভাবনা আমি রুকো সাজদা দীর্ঘ করতে চাই আমাদের মধ্যে যে স্পি পড়ি সুফহান আরবের আলা সুফহান আরব যেটা কি তিন পাঁচ সাত নয় নাকি যতবার ইচ্ছা পড়া যায় রুকু সাজদা দীর্ঘ করতে হাদিসে বর্ণিত একাধিক একসাথে পড়া যাবে কিনা রুকু শেষদা দীর্ঘ করতে প্রথমত তিনবার করে দোয়া গুলো পড়বেন এরপরে বিভিন্ন দোয়া পড়বেন একসাথে পড়া যাবে অনেক রকমের দোয়া একবার পড়তে পারেন সুবাহুলা ইকাত রোহ আল্লাহমালাকুকা আমি রুকুতে পড়বেন সেজদাই যে মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন সুবাহ আর আলা বা আদিম তিনবার পড়তে হবে পরে যত খুশি পড়া যাবে কোন দোয়া বা রব্বানা লকাল হাম বলবে কিনা ইমাম রব্বানা লাকাল হাম বলবেন এটাই সই কথা আমাদের আছে। ফেকার দবাহা বলছেন বলবে না কিন্তু সাহেব বলছে বলবে এবং সাহেব রুকু থেকে উঠে এত সময় দাঁড়িয়ে থাকতেন সাহাবিরা মনে করতেন যে রসুল্লাহাম শেষ দেয় যাওয়ার কথা বোধ হয় ভুলেই গেছেন তাহলে এরা কত লম্বা দোয়াটা পড়তেন জন্য আমাদের আমরা হানাপিমা যাবে অনেক পাশে আলা আবু ইসু মোহাম্মদের মত মানি আবু হানিটা না এখানেও যেহেতু সুনতের আলোকে দলিলের আলোকে নবীজ ইসাল্লাম আমলের আলোকে স্পষ্ট যে রসুলাম রুকু থেকে উঠে জামাতে নামাজে রব্বানা আলাকাল বলতেন কাজেই এখানে বলাটা সহি সুন্নত এবং ফেকার দৃষ্টিতেও এটাই জোরালো দ্বিতীয় সিলজার দিতে ভুলেই গেলেন এটা কেন পড়বেন না ইমামতির জন্য আলাদা কোনো দোয়া আছে কিনা যদি না থাকে তাহলে ইমাম কিভাবে নিয়ত করবে। নিয়াত করতে হয় না পড়তে হয় পড়তে হয় আপনারা যখন এই এলমি ইস্তেমায় আসছেন কোনো তাহলে তো আপনাদের কোন সব হবে নিনা আমি নিয়ে তো পড়েননি সোহাব হবে না নিত করতে হয় পড়তে হয় না যেটা একটু আগে বলেছি নিয়ত করা জরুরি নিয়ত পড়া বেদাল ইমামের ভিতরে যখন আপনি দাঁড়ান উদাহরণ জানলে খুশি হবো যে আমাদের সমাজে চালু আছে এটা তো সব আমি তো কিছু বললাম জাহেজ কাজ না দিন মনে করলে সবে বরাতের রাত্রে রুটি খাবেন এটা কি নাজেজ নাকি কিন্তু যে দেশের মানুষ রুটি খায় রুটি খাই না তাই কাজ তো সবই দিন মনে করলে বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন না রসুলাম যেটা করেননি সেটাকে দিন মনে করলে বেদাত হয় কাজ তো মূলত ছিল আপনি বাড়িতে দশটা মেহমান আসছে গরু জবই করে খাওয়াবে কাজেই করে সাহেবেরা কাউকে গরু জবাই করে খাওয়াননি তারা সদাকে জারিয়া করেছে ইশতেহাদ ও আসা নাকি একই বিষয় না সম্পূর্ণ পৃথক ইশতেহাদ দিয়ে কোনদিন এবাদত হয় না ইমামরা ইস্তেহাত করেন কিসে দুটো বিষয় করেন যেমন যাবে না হা আগে যাবে দুই রকমের হাদিসে আছে। এর ভিতরে একটাকে ওনার বলে এটা উত্তম এখানে না এখানে একটাকে বলেন উত্তম সবগুলো হাদিস আলোচনা করে একটাকে উনারা তার্জি দেন আর হলো হাদিসে আমল আছে কিন্তু কোনটা ফরজ কোনটা কোনটা সুনি নেই আছে নাকি হাদিসের আলোকে ফরজ অজেব মুস্তাহু নির্ধারণ করা এটা হলো ইশতেহার তৃতীয় হলো হাদিসে নেই নতুন একটা বিষয় করা যেমন রসুল্লাহ সাল্লাম পেলেনেশ্বরে হজে গেছিলেন নাকি পিলেন কোন হাদিসে আছে আছে নাকি কি বলবো হাদিসে নেই বাবা আমি জানি না তাই বলবো ইতেহার জামাতে পড়েছেন আমরা পড়ি না কাজেই সারা বছর বেতরের নামাজ জামাতে পড়া আমি কেজ করে চালু করলাম কেমন হবে মনে করেন রসুল্লাহ সাল্লাম এহেরামের সময় আর একত কেয়াজ করে বানা যায় না কেয়াজ দিয়ে এবাদত তৈরি হয় না কেয়াজ দিয়ে ইশতিহাত দিয়ে তিনটে কাজ হয় একাধিক হাতিসের ভিতর থেকে একটাকে হাদিসের ভিতর থেকে মশলার গুরুত্ব নির্ধারণ করা আর যেখানে হাদিস নেই সেখানে মশলা দেওয়া যাইজ না জায়েজ মশলা হয় না আপনার কাছে একজন এসে বললো ব্যাংকে টাকা রাখা জাহেজ না বলবেন। এটা বলবেন না যে ব্যাংকে চাকরি করা মুস্তাহাব বরকতের কাজ এটা যে না করে ইসলামী ব্যাংকে যে টাকা না রাখে সে আল্লাহরুলি হতে পারবে না বলবেন নাকি এটা এই জন্য ইশতেহার ভিন্ন জিনিস আর বেদা হাতে হাসানা ভিন্ন জিনিস মসজিদের চাকচিক্য বিভিন্ন প্রতিষ্ঠানের রূপ তথা প্রাথমিক মাধ্যমিক ইত্যাদি পদ্ধতি বেদাত কিনা বেদাত কি বোঝলেন এই হাসন পড়ার পর আরো বুঝবেন মনে করেন পড়ালেখা ভাগ করেছি করে আমরা বলেছি তুমি যতই কোরআন পড়ো যদি এই প্রাইমারি সেকেন্ডারি এই মাধ্যমে না পড়ো তুমি সব পাবা আল্লাহ কবুল করবে না এরকম বলিত এই প্রাইমারি সেকেন্ডারি ইত্যাদি ভাগ করাকে আমরা দিন মনে করি কিনা এইটা না করলে গুণা হবে করলে বেশি সব হবে এটা মনে করি কিনা আপনারা বুঝতে পারছেন না যে কাজটা দিন মনে করা হয় না সেটা তার আর বেদাত হতে পারে না সেটা হয় জায়জ হবে নেজ হবে বেদাত কাকে বলে রসুল্লাহ সাল্লাম সাহাবিরা করেননি সেটাকে দিন মনে করা দিন কিভাবে মনে করি যেমন মনে করেন নুরানি কায়দে আমরা কোরআন পড়ি পড়ি না এটা কি জায়জ না নাজাইজ জায়জ এটা শূন্যতে হাসানা অর্থাৎ কোরআন সহি পড়ার একটা নতুন পদ্ধতি কিন্তু কেউ যদি বলে ভাই তুমি কোরআন শিখোছো কোথায় পড়ো না তো নাম শুনে তোমার কোরআন আল্লাহ নেবেনা এটা বেদাত কথা বুঝতে পারেননি আপনারা এবার বলছেন সবে বরাতে প্রত্যেকটা বেদাতকে আমরা দিন মনে করি মনে করেন আপনি দাঁড়িয়ে রসুল্লাহ সাল্লাম পড়ছেন এখানে বাসের অপেক্ষা করছেন দাঁড়িয়েও করেন বসেও করেন না কিন্তু অথবা জিকিরের দাঁড়ানোটাকে সে এবাদত মনে করল অথচ রসুল্লাহ সালাম এটাকে এবাদত বলে কোথাও ঘোষণা দেননি কি দিয়ে করলো যুক্তি দিয়ে কেমন যে নামাজে দাঁড়িয়ে পড়লে বেশি সাপ কেউ আসলে আমরা দাঁড়িয়ে সম্মান করি কথা আমার কাছে একজন বলছে আমার মানে আমার শ্বশুর বসে আছি তাজিমের জন্য দাঁড়ানো তো হাদিসে আসছে আমি বুঝিছি কোন হাদিসের কথা বলছে বাবা খালিমাতায় নামাজ পড়া টুপি ছাড়া নামাজ পড়া তো আসছে তোমরা যখন হজে যাও আমরা যখন হজে যাই মাঠে কাবাঘরের সাইডে টুবি খালিমাতায় নীজ নামাজ পড়েছেন তাহলে আজীবন আমি খালিমাতায় পড় খালিমাত্র ঠিক আছে তো হ্যাঁ এক জায়গাটা আমাকে দেখতে হবে কখন নবীজি খালি মাথায় পড়েছেন তখন খালি মাথায় শুননত আর কখন নবীজি টুপিতে পড়েছেন তখন টুপিতে পড়াশুন্ন রসল্লা সাল্লা যদি আমাদের মসজিদে আসেন আমরা অবশ্যই দাঁড়াব সালাম করব মুসাফা করব করব না কিন্তু সাহাবে কেরাম নবীজি সাল্লাহাম যখন আসতেন না দরদ পড়তেন দাঁড়াতেন নাকি নবীজি ঘরে আসতেন দাঁড়িয়েছেন সালাম করেছেন মুসাফা করেছেন চুমু খেয়েছেন বসতে দিয়েছেন এটা তো শুনন্যত কিন্তু রবিজ সাল্লাহ আসালামের ইনতেকাল হয়েছে তারা বসে আছেন নবীজির হাদিস পড়ছেন দাঁড়িয়ে পড়েছেন নাকি তাহলে কখন যখন একটা পদ্ধতিকে সৈন্যদের বাইরে বিভিন্ন যুক্তি দিয়ে আমরা ইবাদতের অংশ বানাই নামাজ দাঁড়িয়ে পড়া উত্তম না বসে পড়া উত্তম সবাই নফল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি পড়ি কি পড়ি কোরআন পড়ি তাহলে বোঝা গেল কোরআন বসে পড়াচ্ছে দাঁড়িয়ে পড়া উত্তম আমি যখন কোরআন করব দাঁড়িয়ে পড়ব। আমার তালবেলামখানায় সবাইকে দাঁড়িয়ে কেন? এত জোরালো দলিল দিলাম অকেট্ট দলিল নামাজের ভিতরে নফল নামাজ দাঁড়িয়ে পড়া উত্তম না বসে পড়া উত্তম দাঁড়িয়ে পড়া উত্তম সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি পড়ি বাকিগুলো তো সব বসেই করি তাহলে বোঝা গেল কোরআন দাঁড়িয়ে পড়া উত্তম নামাজের বাইরেও যখন আমরা কোরআন পড়বো দাঁড়িয়ে পড়ব। সবাইকে ভাই আল্লাহর কোরআনটা বসে পড়েন না অত নষ্ট হবে দাঁড়িয়ে পড়েন কেমন হবে যেহেতু আমরা করি না আমরা এটা সহজে বুঝতে পারলাম যেটা করি ওটা বেরে ঢুকতে চাই খতম তারাবিতে কোনো চুক্তি বা অর্থের আসক্তি ছাড়া মুসল্লি প্রদত্ত টাকা গ্রহণ করা যায় কিনা। এটা নিয়ে ওলামারা অনেক কথা বলেছেন আমি ব্যক্তিগত ভাবে এই ধরনের ইমামতির জন্য টাকা নিয়ে ঠিক আছে কারণ অনেকে বলেন যে তারাবি তো নফল আর ফরজ নামাজ তো ফরজ কিন্তু তারাবি ফরজ নামাজের জামাত ফরজ কিনা ফরজ নামাজের জামাত যেরকম আমি আপনার কিছু আপনার মসজিদের সার্ভিস দিচ্ছি এজন্য যদি কেউ মানে বেতন দেয় এটা জায়জ হওয়ার কথা তবে উলামায় কেরাম কোরআনের ইজত রক্ষার জন্য কোরআনের বেহরমত রক্ষা করার জন্য কড়াকড়ি করেছেন এটাও যুক্তি আছে কারণ আমরা যতই বলি টাকার ইচ্ছা নেই টাকার ইচ্ছা ছাড়া পড়ানো হয় না আর কোরআন শুনিয়ে টাকা নেওয়া এটা আপত্তি কর নামাজ পড়িয়ে টাকা নেওয়া ভিন্ন কথা কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর পিতা যদি ছেলের জন্য কিছু জায়গা তুমি বাড়ি গাড়ি কিনে তার জন্য রেজিস্ট্রি করে দেয় তবে শরিক ফাঁকি দেওয়ার উপরও তবে কিনে একশোবার হবে মেয়েদের বিয়ে হওয়ার পরে মেয়েরা তো আর মেয়ে থাকে না ঠিক না লাইফ ইন্সি সংক্রান্ত সরি বিধান কি লাইফ ইন্স্যুরেন্স গুলো এখনো সম্মত সিস্টেমে আসতে পারেনি কারণ ইন্স্যুরেন্স কোম্পানির মূল সমস্যা হলো ওই কিস্তি তামাদি গ্রাহকের টাকা থেকে কমিশন যায়। গ্রাহক যদি দুই তিন কিস্তি দিয়ে এরপরে না দেয় ওই টাকার ফেরত পাই না এটা ইসলামী মুদার ব্যবস্থায় যাই না আমরা তখন দোয়া করি তখন রসুলের রুহের উপর সবাব বকশিস এরপর বাবা আদম থেকে আজ পর্যন্ত মোমিন মোমেন ইমাম ইত্যাদি সরিয়া সম্মেল বলতে সন্নাথ বুঝি এর সে সুন্দর দোয়া তোর হয় না আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের আগে যারা চলে গেছে মোমেন মোমেনা সবাইকে আল্লাহ মাফ করে দাও বললে হতো না যারা চলে গিয়েছেন সালাম পড়া আমাদের পক্ষ থেকে আল্লাহ আল্লাহ তাকে পরিপূর্ণ পুরস্কার দান করে জাজাই খায়ের দান করেন সাহাবি তাবেন যাদের ওসিলে আমরা ইমান ইসলাম পেয়েছি তাদেরকে আমাদের পক্ষ থেকে জাজাই খায়ের মাকফিরাদান করেন রহমত দান করেন সদাকে দাঁড়িয়া দান করেন আমরা মাইয়েরদের জন্য মা রহমত সবাব মর্যাদা ইত্যাদি দোয়া করব এগুলো এটা একটা উদ্ভ কাজ আমি নিয়ে তখন প্রথম কথা হলো সবাব বক্সে দেওয়া যায় এটা হাদিসে নেই দান এবং দোয়া হাদিসে আসছে আমি কোরআন পড়লাম কালেমা পড়লাম এটা পড়লে আমার কোরআন কালেমা পড়ার সব মাইয়ে পাবে এটা কোন দোয়ার সব মাইয়ে কেয়াস করেছেন যে যেহেতু দানের সাব এবং দোয়ার সাব পাবে হদের সাব ওমরার সাব পাবে কাজেই কোরআন তেলাহাদ কালেমা সব পাবে না কেন এটা হলো একটা যুক্তি আর যুক্তি হলো আল্লাহ রসুল দানের কথা বললেন দোয়ার কথা বললেন না আমার নিলাম আমরা আপাতত ধরে নিলাম কালেমা পড়া কোরআন পড়া সাপ মাইয় পাবে আমি মনে মনে নিয়ত করে আছি যে এই সবটা এই কোরআন পড়া সবটা অমুক অমুক পাবে আমি পড়ে ফেলেছি তিনবার সাতবার এগারো বার বার পড়ে ফেলেছি নিয়ে আল্লাহ শুনে ফেলেছেন না শোনেননি জেনেও ফেলেছেন না জানেননি কিন্তু ওটা আল্লাহ এখনো বরার সঙ্গে সঙ্গে যাচ্ছে না একটা পড়লে যায়নি দুটো পড়লে যায়নি সাতটা পড়লে যায়নি তিনবার পড়ে যায়নি এক কত পড়লে যায়নি যতক্ষণ না আমি হাত ধরে আল্লাহ বকশিস করে দাও ততক্ষণ যাইনি এরকম কিনা আমার তো মনে হয় না এরকম না বরং আমি যেটা পড়েছি যেটা গেছে আমি একটা দোয়া করবো আল্লাহ আমাদের আব্বা আম্মা অমুকদের তমুকদের মাখ দেন রহমত করেন তাদের নে কামল কবুল করেন তাদের গুণাগুলো মাফ করে দেন তাদের মেহমানদারি সুন্দর করেন দুনিয়ার বাড়ি থেকে তাদেরকে উত্তম বাড়ি দান করেন দুনিয়ার পরিজন থেকে উত্তম পরিজন দান করেন তাদের জন্য দোয়াগুলো মাস সেগুলো কেন করবো না কারণে তো তারা সব পাবে আর আমি সোরা এক্লাস পড়লাম পৌঁছে গেছে আবার বলছে আল্লাহ পৌঁছে দাও কাজ তো আমি সুন্নতের আলোকে এটা পাইনি এটা বলি না আমি তো বলি আল্লাহ আমি তখন সোরা পাতয়া পড়ি সোরা এক্লাস পড়ি দরু পড়ি দোয়া কবুলের জন্য দোয়ার আগে আল্লাহর হাম সানা পড়লে দরুদ পড়লে দোয়া কবুল হয় আল্লাহ কোরআনতে ল করছি দৌষ করছি রসিলা আমাদের দোয়াগুলো কবুল করো আমাদের আব্বা আমাকে মাফ করে দাও আমাদের যাদের রসিলাই দিন যাবে পেস জাহিদ আবিনা সালেহিনোহাদা সবাইকে মা ফেরাত দাও রহমত দাও জা জায় দাও। আল্লাহ অমকের জন্য দোয়া করো আমরা দোয়া করব। আমরা নতুন কিছু সংযোগ করব পুরনোটা বারবার সবাই লাভ নেই রসুল সাল্লা শুধুমাত্র ইসলাম প্রচার করার কারণে অনেক নির্যাতন করা হয়েছে ঠিক তেমনই ভাবে বর্তমান যারা ইসলাম প্রচার করতে নির্যাতন হচ্ছে তারাই সঠিক এটাও ঠিক না যেমন কাদিয়ানিদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে তাহলে ওরা ঠিক নাকি আবার ইসলাম প্রচারের কারণে মনে করেন দেওয়ানবাগি হুজুরের দলের উপরে সর্বনজুর অনেক নির্যাতন করেছে দেওয়ানবাগি ঠিক নাকি মনে করেন এখন জেএমপির উপরে অনেক নির্যাতন হচ্ছে জেএমপি ঠিক হারাক জেহাদ ইসলামী বাংলাদেশ নিষিদ্ধ করা হয়েছে ধরা হচ্ছে ওরাই ঠিক নাকি মানে এটা হলো আমাদের খুব আপত্তিকর কাজ আমাদের দেখতে হবে পরিপূর্ণ কোরআনার মানহাজ নির্যাতন পারে। খারাপের আমাদের বড় দোষ হল রসুল যুদ্ধে নির্যাতিত হয়েছেন উনি কি বলেছেন আমরা হক বলে নির্যাতিত হয়েছি না আল্লাহ বলেছেন তোমরা অন্যায় করেছো বলে মার খেয়েছো কোনটে কোনটে বলেন না হ্যাঁ নিশ্চয় আমি দিনের কাজে শূন্যতের খেলা পদ্ধতিতে গেছি এই জন্য আল্লাহ আমার উপর গজব দিয়েছে যদি ওটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় তবুও মুমেন আত্মসমালোচনা করবে আমরা মনে করি আমরা কাজে মায়ের কি বলে হচ্ছি হিজবু তাহার জামাত ইসলাম মনে করছে আমরা তাহলে আত্মসমালোচনা গেল কোথায় মারটা তো আমার আমলের ভুলেও হতে পারে ইচ্ছাকৃত ভাবে এবং লোমানের দোয়া গ্রহণ করলে রোজা ভাঙে কিনা পান করলে রোজা ভাঙে কয়েলের ধূম পান করে এরকম মনে হয় না তারপর বেলায় কয়েল না জ্বালানোর চেষ্টা করবে লোবানের ধূম টো মানুষ নাকে টানে যেমন আরব দেশে টানে ধূম পান মতো হয়ে যায় কিন্তু কয়েলকে করে বিড়ি মত করে টানিয়ে নেয় এরকম মনে হয় না মহিলারা মহিলাদের ফরজ কিংবা নফল বা তারবি জামাতি মামাতি করতে পারবে কিনা ইসলাম এক সমাজ চেয়েছে নারী পুরুষ একসাথে আলাদা চাননি ইসলাম চাইনি এই জন্য রসুল আলাদা জামাত করেনি তবে আলাদা জামাত করতেন মাঝে মাঝে তারপরও উনি তারাপি পড়তেন পুরুষ ইমাম দিয়ে মেয়েরা পিছনে এই জন্য মেয়েদের জন্য তারাপীতে পুরুষদের জামাতে ব্যবস্থা করাটাই হলো সুন্নত আবারও বলছি পা শক্ত নামাজে যাই হোক তারাবীর নামাজে মেয়েদের ব্যবস্থা সাহাবিদের যুগে অমর রাদ মেয়েদের জন্য আলাদাই মাম রাখছিলেন আলীর যুগ থেকে মেয়েদেরকে মূল জামাতে পৃথক পর্দার সাথে তারাবির ব্যবস্থা হয় রসুল্লাহ সাল্লাম কয়েকদিন তারাবির নামাজ জামাতে পড়েছে সেখানে মেয়েদেরকে ডেকেছেন প্রথম যে তারাবির নামাজ জামাতে পড়া হয় উবাই ভাই আপনি পড়েন মেয়েদেরকে নিয়ে কারণ মেয়েরা তো কোরআন পড়তে পারে না হাফেজ নেই তাহলে ওরা কি করে কোরআনটা শুনবে কাজেই মেয়েদের জন্য মসজিদে আলাদা ভাবে পর্দার সাথে তারা তারা জামাত করবে এটাই আর না হলে তারা দ্বিতীয় পুরুষ কোন ইমাম তাদের থাকবে অর্থাৎ পুরুষেরা বড় জামাতে ইসা পড়বে করে দুই তিনজন পুরুষ পরিবারের সামনে এক কাতারে ইমাম সহ দাঁড়াবে পিছনে পর্দার সাথে বাড়ির ভিতরে মেয়েরা দাঁড়াবে এটা দ্বিতীয় বিকল্প তৃতীয় হলো না হলে তারা রাজ্যের মতো পড়বে যদি স্বামীরা দুষ্ট হয় নিজেরা জামাতে পড়বে মেয়েদের দিকে তাকালো না কোনো ব্যবস্থা করলো না আল্লাহর কাজ কান্দবে আল্লাহ আমরা পারলাম না যা শাস্তি হয় স্বামীদের দিয়ে আমাদেরটা কবুল করো রোজা অবস্থায় ইনহেলার নেওয়া বৈধ কিনা ইনহেলারের ভিতরে পানি থাকলে সেটা পাকস্থলিতে চলে যায় এই জন্য অনেক আলেমই নাজ বলেছেন ইনহেলারের ভিতরে কি আছে পানি আছে না শুধু গ্যাস আছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কোনহেলার আছে কোনো ইনহেলার নেই আরবের আলেমরা মূলত বলেন ভারতীয় বলেন যে ইনহেলারের ভিতরে পানির অংশ আছে সেটা নেওয়া যাবে না কারণ পাকিস্তানিতে চলে যায় তো এই জন্য সাবধান হওয়া ভালো একান্ত বাদ রোজা রাখবেন একান্ত বাধ্য হলে ইনহেলার নেবেন এই রোজাটা কাজা করতে হবে কিনা এ ব্যাপারে আলেমদের দেখতে খুব সুন্দর করে শোনেন আপনি আমার বাড়ি দাওয়াত খেলেন ঠিক আছে বাড়িতে বেড়ে ওখানে দেখলেন একটা ভালো হোটেল এই ভাই এক প্লেট বিরিয়ানি দে ভাই তাহলে কি গেল আপনার সচেতন শিখিয়েছে কি আপনার পেট ভরিনি ওই পেট আমরা চাইনি আপনি আদানটাই বারোটাই দিয়ে সমস্যা নেই অর্থাৎ কিন্তু এখন আমাদের জিনায় দেয় বারোটা বা বারোটার দু মিনিট আগে বা পরে হচ্ছে আপনি ওক্ত হলে দিয়ে কথা বুঝতে পারছেন না জানা দেন ছেড়ে দেওয়া বাম দিকে সালাম বাম হাত ছেড়ে দেওয়া এটা আমার জানা নেই অন্যান্য নামাজের মতোই আপনার সালাম ফিরিয়ে দিয়ে সে হাত ছেড়ে দেব হাত ছেড়ে দিয়েও সালাম ফিরাতে পারি তবে নামাজ যেহেতু আছে আমরা ধরুন আত্মায়াত রাখি হাত দুই দিকে সালাম ফেরানোর পরে হাত ছড়াই এটা আমার কাছে ক্লিয়ার মনে হয় তবে এবারে হাদিসে কোনো স্পষ্ট কথা নেই নামাজ পড়া যাবে কিনা খুব ভালো করে যাবে তবে তার আগে ইমাম সাহেবকে পিটিয়ে দাড়ি বড় করে হবে আমরা ইমাম হয়ে দাঁড়ি ছাটবো কেন ভাই আমি যদি দাঁড়ি ছাটি। তাহলে কি সমাজের যারা বেইমান তারা কি আমাকে খুব বলবে খুব লিবার উদার মানুষ স্বাধীনতার স্বপক্ষে এবং খুব ভালো মানুষ এরকম করবে নাকি কোনো ঘটক নর্ত কি নাচতে দেয় যদি দেয় তাহলে হুজুরা কি খুশি হবে মাসাল্লাহ মেয়ে খুব দিনদার দোয়া করি বাবা করবে নাকি আবার যারা নাচ দেখতে আসে তারা খুশি হবে নাকি বড় ছিল তিনি দাড়িটা দেখলে বড় দাড়ি মনে হবে আর একটা কি দাড়ি ছাটলে ভালো দেখায় না দাড়ি বড় রাখলে যেমন একটা সৌন্দর্য দেখবেন বোরকা পরা মেয়েদে বুড়ো হয়ে গেলেও স্কিনের কমনীয়তা যায় না যে মেয়েরা বোরকা পরে তাদের মেকআপ লাগে না তাদের স্কিন ছোট থেকে যারা পরে বড় হয়ে না তারা সারা জীবন বুড়ো হয়ে যাবে কিন্তু তারা কাপড় খুললে জামা খুললে সাধারণ মেয়েদের দেখেন তাদের শরীরের কমনীয় রং ফর্সা না হলেও একটা মানে কমনীয়তা তাদের ভিতরে থাকে আর যারা দাড়ি সাথে মাটে না সুন্দর করে রেখেছে তাদের চেহারা একটা আলাদা কমনীয়তা আছে দেখবেন ভরসা হোক আর সুন্দর হোক আর কালো হোক তাদের চেহারার ভিতরে একটা করবেন আমার ওয়াজিব ইমাম কি হলো আমার না ইমাম কি হলো এটা মসজিদ কমিটি প্রশাসন এদের কাদের জামাতে নামাজ কোনো অবস্থায় ছাড়া যাবে না অনেকে বলে নামাজ কর কার পিছনে আছে নাকি হ্যাঁ এটা হলো শিয়াদের কথা না তোমার জন্য দোকানে কেনবো কার দোকান থেকে সব খারাপ ভোট দেব কার সব খারাপ তা তো বলো না তা তো বলো না একজন বলছে যে অজুর আজকালকার মসজিদে নামাজ পড়ে না ঘরে পড়ি কেন অসুদ গোসের টাকা আমার দেখা দেখতে না ইমাম সবচেয়ে ভালো পাইলে ভালো নইলে ফাঁসে ইমামের পিছনে নামাজ পড়তে হবে কিন্তু জামাত নষ্ট করা যাবে না এটা আমার ফরজ আর ইমাম কি হলো এটা মসজিদ কমিটি অবহেলা করে এমন ইমাম রাখে তিনি দাঁড়িয়ে আসেন বা প্রকাশেক করেন মসজিদ কমিটি গুণাগার হব আর আমি আমার ইমামদের অনুরোধ করব ভাইরা আমরা নাস্তে গেছি ওটা দিয়ে লাভ নেই কাপড় খুলে নাচলে একদিকে পাড়িয়ে নামাজ পড়ে আমরা যখন হজের হস মুখোতে দেয় কাবাঘর পাড়ায় উঠে না হারাম হয়ে কাফের হয়ে গেছে নাকি আমরা মূর্তি পূজারই হয়ে যাচ্ছি ছবি পাড়ালে যদি তার দিকে মুখ করা যেন ইউনিফাইড হয় সব মুসলমান দিকে মুখ করে নামাজ মসজিদ কিছুই না কথা বুঝতে পেরেছেন নামাজে ছবি না থাকা উচিত কারণ এটা হয় ফ্রেশ যায় নামাজ ভালো কিন্তু কাভাগরের ছবি থাকে নামাজ হবে না এটা ঠিক না মৃত ব্যক্তির জন্য যে দোয়া করা হয় এটা যদি সামাজিক অনুষ্ঠানে হিসেবে করি তবে বিদাত হবে কিনা না বিদাত হবে না যদি ভোটের জন্য করেন আগামীতে ভোটে দাঁড়াবো অথবা চেয়ারম্যান সাহেব বলে মসজিদের ইমামতিটা নেবো এই জন্য করেন আশা করি বেদাত হবে না গুণা হোক আর না হোক আর যদি মনে করেন মৃত ব্যক্তি এটা সোয়াপ পাবে যদি সোয়াব আপনি তো মৃত ব্যক্তির দোয়া করছেন কি জন্য আয়োজন করেছেন আগামী বার ভোটের জন্য এটা কোন বেঁধাচ্ছে দাত না কিন্তু বাপ সব ভাবে মনে করলে বেঁধাতে হবে কেন শূন্যতের খেলা কোনো কাজের সব হয় না সুরাহ আল ইমরান একত্রিশ নম্বর আছে তোমরা আল্লাহকে ভালোবাসতে হবে আমি রোজ অনুসরণ করোসর এবং আনুগত্যের এটা কি হুকুম মানা আর একটা আমি হুকুম করিনি আমি যেভাবে চলছি আপনি আমি যেভাবে বসছি বসতেন আমি যেমন পাগলি পড়ছি এটা হলো অনুসরণ করা কাজে আনুগত্য সীমিত আর অনুসরণ ব্যাপক সব কাজের পদ্ধতিতে চলার নাম হলো অনুসরণ আর তিনি যেটা হুগুম করেছেন সেটা মানার যেটা নিষেধ করেছেন সেটা উলিল আমলের আনুগত্য করেছেন উলিল আমল কারা এদের কিভাবে আনুগত্য করতে হবে উলি মানে উলি মানে কি অধিকারী তাই না আমর মানে আদেশ আদেশের অধিকারীদের আনুগত্য করতে হবে আমরা এখানে বসে আছি একজন ভাই মসজিদ থেকে বেরুন আমরা বেরোবো না কিন্তু জিনেদার এমন একজন আছে সে বললে সঙ্গে সঙ্গে বেরোব বলেন তোকে তাহলে জিনেদার অলিউল আমর সাহেবুল আমর কে উলুল আমর মানে হলো রাষ্ট্রীয় প্রশাসনিক শাসক বা শাসন কার্যে নিয়ন্ত্রা মত আনছেন শাসক প্রশাসক আলেম ওলামা বা সাহাবাহাম বিভিন্ন মত এনেছেন এর ভিতরে সব দলিল দিয়ে বলেছেন আলেমদের আনুগত্য করা ভিন্ন দলিল আছে অনুসরণ করার ভিন্ন দলিল আছে। আমর মানে রাষ্ট্রীয় সামাজিক শাসক প্রশাসক কর্মকর্তাগুলো যাদের আমরের অধিকার আছে যাদের না খবর কথা বুঝতে পেরেছেন এ বিষয়ক সকল হাদিস এবং কোরআনের আয়াত তফসিলের ব্যাখ্যা আমার ইসলামের নামে জঙ্গিবাদ বয়ে আপনারা পাবেন আপনি যে বলেছেন যে কাজ ব্যক্তির উপরে ভরো পালন করা টাকা নেওয়া যায় কিন্তু যার উপরে ফরজ নয় সেটা অন্য পালন করে টাকা নিতে পারবে তারাব সমস্যা কোথায় আমি আগেই বলেছি ভাই যেটা আমি অন্যকে সাহায্য করছি পারিশ্রমিক নিতে পারি তারাবিন নামাজ ও ইমামতি এটার পারিশ্রমিক মূলত দেবে সরকার রাষ্ট্র ইমামতির টাকাও দেবে রাষ্ট্র এখন প্রবলেম হয়ে গেল রাষ্ট্র দিলে কোনো সমস্যা হয় না কারণ রাষ্ট্র কোরআন শুনি না রাষ্ট্র আমার এই যে আটকে রেখেছে এর জন্য বেতন দেয় কিন্তু আমরা যাদের কোরআন শোনাই তাদের কাছ থেকে টাকা নেওয়া করা হয়। জন্য নিছেন ইমামতির বেতন নেয়ার ব্যাপারে তারা আপত্তি করেননি কিন্তু কোরআন শুনানোর জন্য টাকা নেওয়া আপত্তি করেছেন আর এক্ষেত্রে খুব সহজ ওনাদের আপত্তিটা ভালো এখন আলহামদুলিল্লাহ হাফেজ ইমাম রাখার চেষ্টা করবেন সবাই মসজিদে সহকারী ইমাম বা খতিব হাফেজ রাখবেন হাফেজ ইমাম হলে তিনি নামাজও পড়াবেন তারাবু পড়াবেন এবং আমরা অনেকে হাফেজ হইনি এটা তো আমাদের আওলাদদেরকে হাফেজ আলেম বানাবো সমাজে আলহামদুলিল্লাহ এখন হাফেজ আলেম বাড়ছে কাজে হাফেজ ইমাম হলে তিনি বারো মাসের মতো রমজানেও তারাবু পড়াবেন এটাই সবচেয়ে ভালো জুমার খুদ্ জানি খুদ্া চলাকালীন বাধা দেবেন না লাল বাতি জেলে রেখেছেন যে সুন পড়বেন না কি মুশকিল আল্লাহর বান্দা আল্লাহর নামাজ পড়ে বাধা দেয় নাম নিয়ত করেন না নিত করলে আপনার সমস্যা কি আপনার বয়ান আর অন্যরা শুনছে অর্জুন তো বয়ান করছি তো যদি আর মিনিট পরে কি করতেন কাজেই এটা খুবই আপত্তিকর আল্লাহ না তবে যখন আরবি অথবা যাই হোক এই খুঁজবার সময় আজানের পরের খুঁতবার সময় কথা বলতে রসুল নিশ্চিত করেছেন এই হাদিসের উপরে অনেকে বলেছেন নামাজও পড়বে না আবার নামাজ পড়ার হাদিস আসে রসদ একজনকে বলেছেন নামাজ পড়ে বসো মতের নি আছে। একজন বসে পড়েছে তাকে বলেন দু পড়ে বসো কথা বুঝতে পেরেছেন এই আরবি আজানের পরের খুঁজবার সময়ে কেউ যদি পড়ে তার পক্ষে হাদিসের দলিল আছে কেউ যদি না পড়ে বসে পড়েন তার পক্ষে হাদিসের দলিল আছে এটা নিয়ে আমাদের ঝগড়াঝাটি করা উচিত নয় তবে বাংলা বায়ানের সময় নামাজ পড়লে কারোর বাধা দেওয়া উচিত নয় তিনটের বদলে এই প্রশ্নের উত্তর আমার খুদ্বাতুল ইসলামের প্রথমে পঁচিশ পৃষ্ঠা ধরে লেখা আছে কাজে এটা আর দরকার নেই আজানের পরে হয় সেটা হল খুদ্ আজানের পরে আরবি বাংলা মিশিয়ে অনেকে করেন একই হুকুম ওই সময়ে কথা বলা যাবে না কিন্তু আজানের আগে যেটা হয় এটা খুদবার হুকুমা তা হোক আলোচনা আলোচনা সব আলোচনার সময় নামাজ পড়ান আজেজ না একটা নির্ধারিত আজানের পরে আলোচনার সময় না মুশকিল হয়ে যাবে বইয়ে বিস্তারিত আছে আমার খুদ্ুল ইসলাম বইয়ের প্রথমেই সুন্নাতের আলোকে খুদবা ও মাতৃভাষা এইটার ভিতরে এটা পুরো দেওয়া আছে আপনি যদি শুধু ফকিদের কথার দলিল দেন হাদিস দিয়ে দেন না কেন কেন আমি বলতে আমি যেহেতু বড় আলেম না আমাদের দেশে হানাফি ফেকা যেহেতু মাদ্রুস অর্থাৎ বই পাওয়া যায় আমরা হানাফি ফেকার উপরেই বই পড়েছি সেহেতু যে আলাতে আমি হাদিস অধ্যয়ন গবেষণা করতে না পারি সে মশলায় অবশ্যই হানাফি মজাব মানি আর যেখানে হাদিস অধ্যয়ন করি অনেক হাদিস অধ্যয়ন করে দেখছি হানাফি মজাব ঠিক আছে সেখানে হানফি মজাহি মানি যেখানে দেখি দুই রকম আছে হানাফি মজাবের দলিল আছে তবে অন্যটা জোড়া লোক সেক্ষেত্রে আমি মশলা সাধারণ মানুষের হানাফি মজাবের বাইরে দিই না তবে আমি মনে করি দ্বিতীয় কথাও জোরালো দ্বিতীয় করি না এটাকে বৈধ বলি আর যেখানে দেখি যে একটা মসলা হয়তো কাছে নেই হাদিস পাচ্ছি না আলমদের খুঁজেও পাচ্ছি না কিন্তু তার বিপরীতে সহি হাদিস আছে আমি হাদিসটাই সহি বলি আমল করি আমি এটার বিপরীতে কথা বলিও না চেষ্টা করি এটার বাইরে না যাওয়ার জন্য অল্লাহ আলাম। এতে যদি আমি হানাফি হই আলহামদুলিল্লাহ এতে যদি আমি হানাফি না হই আলহামদুলিল্লাহ আমরা রসুলাম থেকে সবে বরাতের আমল মাত্র ওই জয়ীফ দুটো তিনটা হাদিস পাওয়া যায় যে তিনি এই রাত্রিতে কবর জিয়ারত করেছেন মাইয়াদের জন্য আর কোনো পাওয়া জৈফ আর পালন করতেন বর্তমান কিছু কিছু আলহাদিসের লোক হানাপিদের কাফের বলে ফতোয়া দেয় এই কথাটা কুফুরি এই কথাটা কুফুরি কেউ যদি কোনো মানুষকে ফেকি মশলার কারণে কাফের বলে কারণ আলহায় তাকলিদ করে কেউ আলবানির তাকলিদ করে কেউ জাহাঙ্গীরের তাকলিৎ করে কেউ কাজী ইব্রাহামের তাকলিদ করে কেউ ডক্টর গালিবের তাকলিৎ করে হাদিস বোঝে সনদ বোঝে কয়জন সবাই তো কাফের হয়ে যাবে বোঝাবেন বা মোহাম্মতের সাথে আর আপনারা আমরা যারা মূল ধারা, সাধারণ আলেম ইমাম যারা নিজের কামাপি মনে করেন তারা মূলত অন্যায় করি একজন এসে বলল যে এইটা আছে আমরা কি বলি মানা যাবে না আমাদের মাঝাবেন আপনিও স্বীকার করলেন আমাদের মাঝাব হাদিস বিরোধী এই তো আপনাদের মাঝে আমি যাবো কেনা যে মাঝাব হাদিস বিরোধী আমি সে মাঝে আপনার উচিত ছিল বলা যে ওটা একটা সহিদিস এর বিপরীতে এই দেখো এটা একটা সহিদিস আমি এই সহিদিশ মানি তালে আর ফিতনা হতো দলাদলি করা যাবে না তাহলে গণতন্ত্র করা যাবে কি আচ্ছা গণতন্ত্রকে আমরা করি নাকি গণতন্ত্রকে মুসলমান আমাদের দেশের নাইনটি মুসলমান সেকুলার। তারা ইসলামের কিছুই মানে না বলতে গেলে দুই সাতজন নামাজ পড়ে তাও সুৎ খায় ঘুস খায় ঠিক না ঠিক না বেটি গণতন্ত্রকে তারাই এনেছেন আমরা ইমাম সাহিরা আনছি আমরা ওটা নিয়ে চিন্তা করি লাভ কি আমরা তো গণতন্ত্র করি না আমরা সর্বস্ব ভোট দি ভোট হলো কি যদি আপনি মনে করেন যে এই লোকটা গেলে ভালো হবে বা আপনি তাকে যাওয়ার ব্যাপারে না দিতে পারেন হবে কোন অমুসলিমের রান্না খাওয়া যাবে কিনা অমুসলিমদের হাতে রান্না খাওয়া বর্জনের চেষ্টা করবেন কারণ পাকসা পবিত্রতা আমাদের আর তাদের এক না তারা সেটাকে তারা যেটাকে পাক মনে করেন আমরা সেখানে মনে করি কাজে এটাকে অ্যাভয়েড করা উচিত আমাদের এমনি যদি আমি কিনে দিই কেটে কুটে দিয়েছে এটা যায় তবে এগুলো অ্যাভয়েড করা উচিত কেন পাক সাপ পবিত্রতার বিষয়টা খেয়াল রাখা উচিত আল্লাহ আলম আল্লাহ মহম্মদ